সমিল্ রহ মহি উল্ দি সবিলি আদৌ ল বসমনি ওসুবহন লোহমিন মুশ্রিকে كتاب الله دستوريً وخير الخلق أسوتنا بسنتهن جبى نوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهن جبى نوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير ال... خلق قصوتنا بسنته جنانوري نهدي الحق ارشدنا لازمتم الله يساعدنا عرفنا اخوة الايمان وللاخيار صحبتنا بكل الفن وتجمعنا محبتنا وص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 তার বান্দাদের থেকে অত্যন্ত এবং তার সাথে সাথে সেই আল্লাহ রবুল আলমিন তার আরো সে সম্বন্ধ তিনি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 করিম সাল্লাহাম মহান আল্লাহ সম্পর্কে হোক অথবা অন্য অন্য বিষয়গুলির ক্ষেত্রে হোক এই মানের তারা বিনা আপত্তিতে বিনা কোন অপব্যাখ্যায় তারা বিশ্বাস করেছেন আর একটি বিষয় হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টির তার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের অত্যন্ত কাছে এই বিষয়টি নিয়েই গত সপ্তাহে আকিলতি আলোচনা হয়েছে আজকে আমাদের পর্ব হচ্ছে এই কিতাবের বাইশ নম্বর পর্ব যে নিকটবর্তী এর ওপর ইমান রাখা আবশ্যক ফরজ ইমান নিয়ে আসা ফরজ বিকুর মিন খাল যে তিনি তার সৃষ্টি জগৎ থেকে কাছে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 मानुसर क्षेत्र परल्ला रबुल आलमी क्षेत्र क्यों जदि अब व्याख्या करते हैं प्रथम से आल्ला रबुल आलमीन के सृष्टिर दिए तुलना कर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 যেমন এই দুটো বিষয় তিনি কাছে এবং তিনি বান্দার ডাকে সারা দেন এই দুটো বিষয় সুরাবিত এই বিষয়টির অন্তর্ভুক্ত হচ্ছে এই বিষয়টি বিশ্বাস করা এই কথা বিশ্বাস করা যে তিনি আল্লাহাবুল আলমিন অত্যন্ত নিকটবর্তী মজিবন এবং বান্দার ডাকে সারা দিয়ে থাকেন তোমাকে যদি জিজ্ঞেস করে বা যখন জিজ্ঞেস করবে। এ আমার বান দারা আমার সম্পর্কে আমার সম্পর্কে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে তোমাকে আমি বলছি যে আমি অতিটু করিবিক একটি বিষয় হচ্ছে আল্লাহ কাছে দ্বিতীয় বিষয়টি যে মজিবন মজিবনটা করতে জানলাম তিনি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 যে দোয়া করে দোয়ারীর আমি কি করি অজীবা কবুল করি করি যখনই আমাকে ডাকে যখনই আমাকে আহ্বান করে এই ছিল যে আমি কাছেও এবং বান্দার ডাকে আমি শহীদ মুসলিম রয়েছে শহীদ বখারি দুই হাজার নয়শো এখন একটি হাদিস শহীদ মুসলিমের দুই হাজার সাতশো চার নম্বর হাদিস এই হাদিসটিতে বলছেন রসুর উল্লাহ সাল্লাম ইন্নল নদী নিশ্চয় আহ্বান করছোবর্তী অতি নিকট মিন অনকে এমন কি তার বাহনের যে গর্দন রয়েছে বাহনের গাড় রয়েছে তার চৌ যে আল্লাহকে তোমরা ডাকো বা যে আল্লাহ দোয়া করো তিনি তোমাদের যে যেকোনো ব্যক্তির বাহনের গর্দন বা ঘাড়ের চাইতে বেশি আরবদের বাহন তখন ছিল উঠ বড় ভূমির বাহন ছিল সবারই ছিল উঠ উটের পিঠে একজন বসে উটের কাঁধটা কত দূর লম্বা হাত হইলে হয়তো হাত চলে যেতে পারে হ্যাঁ कतला तुम्हारे आल्ला तुम्हारा दुआ डे हदीस की प्रमाण करलो आल्ला आलम बंद निकट आल्ला निकटित और एर आगे बेहतु आलोचना कौर कर आयत रसम हदीस आल्लाब आलमीन कथाई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 যেগুলি বারবার এই কথাগুলি আর কোরআন এবং সুন্নাই যা উল্লিখিত হয়েছে বা হয়েছে কি আলোচিত হয়েছে মিন করবে যে তিনি নিকটে তিনি সাথে রয়েছেন আর আল্লাহ কাছে রয়েছেন এই দলিল গুলি যে কোরআন এবং সন্ন্যায় রয়েছে এটা ওই বিষয়গুলির पंथी नोधी नल्ला सबकिटोते आगे सृष्टिर क्षेत्र बाह्य बिरोध सऊदी आरबे थी अन्न अर्थे थी अपना साथ ही बिलना आल्लापर एवं सबकिटोते ही सुभा বলছেন কারণ আল্লাহ সুবান তার মতো কোনো কিছু নয় শুধু আমি বলেন আমাদের ক্ষেত্রে তার মতো কোনো কিছু নেই এই আয়াতের অংশে বলা হয়েছে যে আল্লাহ যেমন জাতের মতো আল্লাহ সত্তার মতো কোন ব্যক্তি নেই বা কোনো বস্তু নেই তেমনি আল্লাহর গুণের মতো কারো আল্লাহ ক্ষেত্রে যেমন আমাদেরও দয়ামায় আছে আর আল্লাহ রহমুর রাহমিন অতি দয়ালু তাই না রহমান পরম করুণাময় হ্যাঁ অতি দয়ালু তো এটা কি বলবেন যে সৃষ্টির দয়া আল্লাহর দয়া সৃষ্টির দয়ের মতো কখনো বলবেন না যখন সৃষ্টি দয়ার মতো বলছেন না না হাত কেমন বলবেন অস্বীকার করে আল্লাহর আল্লাহ কুদরতি হাত এভাবে কমরা হয়েছে যখন রহমত আল্লাহর রহমত মানছেন আর মানুষেরও দয়া মানছেন আল্লাহরও দয়া মায়া মানছেন আর মানুষেরও দয়া মায়া মানছেন এমনকি পশু পাখিরও দয়া মায়া আছে কিন্তু কারো কারো সাথে তুলনায় সৃষ্টির এক সৃষ্টি একটি দুটি বিষয় নাই না আল্লাহ রব আলমিনের সমস্ত গুণগুলির ক্ষেত্রে নাথ মানে হচ্ছে প্রত্যেকটি গুনের ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর মতো কোন কিছু নেই আল্লাহর মতো এই বিষয়গুলো আলোচনা করেছি যে কোন গুলি জাতি সত্তাগত আর কোন ফি আল্লাহ রাবুল ফি আলমিন আর তার সাথে সাথে মনে রাখবে যে আল্লাহ নিকটবর্তী হওয়ার সাথে সাথে সাথে বা আল্লাহ হওয়ার দনুগুণ মানে কাছে হওয়া করব মানে যখন কাছে তখন দনুগুণ মানে কাছে এই জন্য দুনিয়াকে দুনিয়া কেন বলা হয় দুনিয়া আখেরাতের তুলনায় কাছে ভূমিষ্ঠ হইলে দুনিয়া পেয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু মত না হলে আখেরাত তো আখেরাতের তুলনায় দুনিয়া কাছে দুটো কারণ বর্ণনা করা হয়েছে আর আরেকটা হচ্ছে দনীয় বা দানা মানে হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট তো দুনিয়া পরকালের নিয়ামতের তুলনায় নিকৃষ্ট সে যেন দুনিয়া কি বলা হয় দুনিয়া বলা হয় বহু আলী গুন দনুবে আল্লাহ আব্বুল সুন্দর কথা বলেছেন শেখুল ইসম ইব্রাহিম এই দুটো বাক্য আলী ফি দুনি কারিবন ফি অলু তিনি কাছে হওয়ার সাথে সাথে कर आहवान करो डाको तुम्हारे बाहन सवारी गर्दने चाहते बस निकटवर्ती हदीस ट्र प्रेक्षा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 चित बुजे आ मानसिल चिल्ले आल्ला डाक से चिंता कर करे আল্লাহ আরো সে হাজিম আল্লাহ তো অনেক দূরে আল্লাহকে তো ডাকলে চিল্লা ডাকতে হবে না কিছু বলে বলছে আল্লাহ তো সবই শোনেন যেখানে চিল্লা সাহেবের মধ্যে কি হইলো আপোষে এই আল্লাপ আলোচনা হইল এখন কি করা যায় চিল্লে ডাকবো আস্তে আস্তে ডাকবো বলছেন যে আন্নারা চলান যায় এল একজন লোক আসলে এর সমাধানের জন্য ফাঁকা রাসুল আল্লাহ মোনাজাত মানে হচ্ছে চুপি সারে কথা বল চিৎকার করে দোয়া করছে সম্মিলিত মোনাজাত আর নাম দিছে ওর নাম কি মোনাজাত মোনাজাত মানে সারে কথা বলা মোনাজাত মানে না ওটা মোনাদাত माने चुपी सारे बांगला भाषा बोला नजुआ रही नजुआ जी दो पास चुपी सारे कथा जन मन माल्य कि सन्देह तो पालपिटेशन शुरू अवस्था खराब हो जाए कि मरुभिशाल मरुभ मारगे का मारा लगे नजुआ नजुआ मीना चुपी सारे कथा बोला श्वेत पक्ष চলে জানো পিঠাই দি অন্য জায়গায় কথা বল তো সাহাবিজি নাজি আমাদের রব কি আমাদের নিকটবর্তী যে তার সাথে আমরা চুপি কথা বলবো তাহলে সারে তাহলে আস্তে আস্তে দোয়া করা হচ্ছে মনাজাত আর নাম দিলেন মনাজাত বাঙালি জাতির হুজুরেরা আর চিৎকার করে দোয়া করছেন এটা থাকলো না অথবা আল্লাহ কি দূরে যদি দূরে হন তাহলে কি করতে হবে ফানোনা তাহলে তাকে মোনাদা করব। নিদা আল্লাহ তখন চিৎকার দূরে আল্লাহ শোনা এটা হবে আল্লাহর বলে আলম যতক্ষণ পর্যন্ত অপেক্ষায় নবী সালাম নীর হয়ে গেলেন তারপরে আয়াতাল আয়াহ এই আয়াত হলো কি আননি তারপরেও রোজার কিছু আর তার আগেও রোজা রমজান আর সিয়ামের আলোচনা হয়েছে এতে একটা রহস্য উদঘাটন করা যেতে পারে হিকমা সেটা হচ্ছে যে রমজানের সাথে মা রোজা সাথে আয়াত করে যে দু আমরা চুপিসারে আল্লাহর সাথে কথা বলবো বেদনের উচ্চ সাবে নয় চিৎকার করে দোয়া করবো না তারপরে नहीं द्वंद नहीं क्यों नहीं, नहीं? नहीं? नहीं? नहीं? नहीं? नहीं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 তাহলে আবার সাথে কেমন করে এই প্রশ্ন আপনি করতে পারেন আল্লাহ কেন আল্লা কে তুলনা করেছেন বা কেয়াস করেছেন কি সেটা হয় না যে আমি আপনার কাছেও আছি আবার অনেক উপরে আছি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 বিরোধী নাই আর যেটা বিরোধী যুক্তি আর সেই যুক্তিতে মনে করা হয় সেটা হচ্ছে নিজেকে আদম আলিহালের সাথে তুলনা করেছে चे? श्रेष्ठ क्या श्रेष्ठ शक्ति आगुनि क्या पेश करुक्ति आल्लापी छा কি হুকুম আল্লাহর হুকুম অমান্য করার জন্য ছিল কি ছিল না আল্লাহ কি দিয়ে তৈরি করলাম না করলাম ওটা তোমার দেখার বিষয় নাই নাই তোমাকে এইটা ইস শানের এবাদত ছিল যদি চেষ্টা করেনি তো ফেরেজ তারা যেমন এবাদত গুজান সেও আল্লাহর আবেদী হয়ে মিতাড়ি তোমার দুধ হইতো না শেতান রাজিম হইত না সে আল্লাহ অনুগত দাসী থাকতো বান্দাই থাকত কিন্তু সেই ব্যক্তি আল্লাহ হচ্ছে আসার আগেও আল্লাহর হুকুমটাই হচ্ছে মানব জন্য দলিল এবং যুগে যুগে নবীর এসেন নবীর আদর্শ হচ্ছে দলিল তাই না যে কোন নবীর জামা নবীর আদর্শ হচ্ছে দলিল কারণ কোন নবীন আর যুক্তি হচ্ছে আনা খাই হুকুমান তো এইরকম কেয়াস হচ্ছে ইবলি কেয়াস শয়তানি কেয়াস যেখানেই দেখবেন অনেকে মজাবের দোহাই দিয়ে কি করে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 হ্যাঁ উঁটের গোস্ত কে করতে চাইলো কিসের ওপর ছাগলের গোস্ত গরুর গোস্তরে যা কিছু খাই না কেন হাল কিছু খেলে উজু করা লাগে উজু করা লাগবে এটা সামনে শয়তানি পয়সা এরকম বহু বহু ক্ষেত্র রয়েছে বহু ক্ষেত্র রয়েছে মশলা মাসলার ক্ষেত্রে এমনকি আকিদার ক্ষেত্রেও অনেকে গুমরা হয়েছে যেমন আকিদার ক্ষেত্রে এটা কেমন করে হয় আল্লাহাদের সাথে আবার আরো সে অস্বীকার করা হ্যাঁ আল্লাহ আল্লাহ মালিক করে আল্লাহরা হয়ে গেল আকিদার ক্ষেত্রে যুক্তি যুক্তিকে প্রধান এটা হচ্ছে বোরান সন্ন্যার সামনে এখন একটা দলিল মহান আল্লাহর পক্ষতে অথবা পক্ষ থেকে যদি আসে রাস্তা ধরতে হবে যেখানে ইবিলিস গেছে সেখানে যেতে হবে তাই বলছেন যে এই যে প্রশ্ন আল্লাহ যখন সমস্ত সৃষ্টি উঠে ফা এফা মা হম তো আবার সাথে কে মনে কারণে কি আল্লাহকে নিয়েছি সৃষ্টির সাথে যে আমরা তো দুই জায়গায় হইতে পারি ওপরে আবার নিচেও ওপরে আবার কাছে ও কি করে হইতে পারি দূরেও আবার কাছে আমাদের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে যখন হয় না তো আল্লাহর ক্ষেত্রে হয় না এটা হচ্ছে কেয়াস যেটা হচ্ছে তারপরে আরো স্পষ্ট করছেন ফাল করবো মহান আল্লাহর ক্ষেত্রে কাছে হওয়া এবং সুচ্ছে কাছে হওয়া আর সবকিছুর ওপরে হওয়া আল্লাহর ক্ষেত্রে এবং আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর কিবরিয়া বড়ত্বের কারণে আল্লাহ রব আলমিনের পরিবেশটা কারণে আপনি কি বলবেন যে আল্লাহর সাত আসমান জমিন আল্লাহকে ঘিরে আছেন আল্লাহ এগুলোকে ঘিরে আছে सहज भाषा बोलते अर्थ बुझा तो माना बुझे नृष्टिजगत सूर्य चंद्र जो नक्षत्र आल्ला घर आल्ला सबके घर आल्ला सबके महित आल्ला सबको परेशन करी सूतरा आजमत आल्लाहत्व आल्लास्टन নের কারণে আল্লাহর ক্ষেত্রে দুটোই ঠিক আল্লাহ কাছে আরো স্পষ্ট করে বোঝাচ্ছেন যেটা একটা হাদিসের কথা আসমান আমাদের সামনে কত বিশাল আল্লাহর সৃষ্টি हाथ सरिषाराना तो कैक हजार मुस्टि भरे जाए सारा दुनिया असंख्य आसमान जमीन थके সবগুলি আল্লাহর হাতে অসামিনায়ুষ এখন সুরেশ এটা শুধু বোঝানোর জন্য যে এই সমস্ত আসমান জমিনগুলি আল্লাহর হাতে কি সরিষার মতো বোঝানোর জন্য কিন্তু এটা একবারে পুরোপুরি না কারণ ওইটি যদি জানেন তাহলে আমাদের হাতে কয়েক হাজার সমস্ত সৃষ্টি যতই সৃষ্টি হোক না কেন সমস্ত কিছু আল্লাহর সামনে সমস্ত কিছু বলতে পারেন আল্লাহর সামনে সরিষা দাঁড়ার মতো ফাঁকাইহি তাহলে আল্লাহর ক্ষেত্রে অসম্ভব কি করে হইতে পারে সেই সত্তার ক্ষেত্রে কি করে আল্লাহর জন্য এটা অসম্ভব কি করে হতে পারে আল্লাহ তার আরোসের ওপরেও আছেন ও এক রাবমিন এবং তিনি তার সৃষ্টির কাছেও আছেন আর থেকেও तेनी कि चुई ना, तो खेतर। खेतरे। एर प्रयोग। इत्यादिना आल्ला क्षेत्र সে আল্লাহর অসম্ভব কিছু আল্লাহ করছেন তিনি সু থাকা সত্ত্বেও নিকটান যেমন কোরআনার দলিল এসব প্রমাণ করে ও আজ আলী মিল্লা মুসলিমার এই ক্ষেত্রে ঐক্য মত রয়েছে মানে আল্লাহ উচ্চ সবকিছুর বৈশিষ্ট্য এটি আল্লাহ বৈশিষ্ট্য কাকে বলা হয় বৈশিষ্ট্যের সংজ্ঞাই হচ্ছে বা খাসি এত এর সংজ্ঞাই হচ্ছে যে যার বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া মধ্যে নেই আমরা এই ক্ষেত্রে বৈশিষ্ট্য তার মানে অন্য লোকের মধ্যে আমরা ভালোর ক্ষেত্রে ওর মধ্যেই পাওয়া যায় অন্যের মধ্যে নেই বৈশিষ্ট্য আল্লাহ সৃষ্টির কাছে তখনও তিনি সুচ। হয়ে গেলেন কারিবন তখন আরো সে ওই দিক খালি হয়ে গেল ওখান থেকে নেমে চলে আসলেন আবার যখন চলে গেলেন তখন আল্লাহকে পাওয়া অনেকে দোয়া করতে গিয়ে এইরকম ধারণা করে যে আল্লাহকে কি আমি পাই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 সৃষ্টির সাথে আর আল্লাহ তারপরে আলোচনার বিষয় বস্তু আসবে আর সেই জন্য এটা আজকে এখানে আজকে আকির সাথে আলোচনা শেষ করছি ও সালা মোহাম্মদ بهدي الحق أرشدنا لزمت محاق